আবদুল্লাহ ইবনু আমরতালন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে বলেছেন আল্লাহ নিকট অধিক পছন্দনীয় সহম হলো দাউদ আলাহ সাল্লাম এর নিয়মে সহম পালন করা তিনি একদিন সহম পালন করতেন আর একদিন বিরত থাকতেন আল্লা নিকট সবচেয়ে পছন্দনীয় সালাত হল দাউদ আলাহ সালাম এর নিয়মে সালাত আদায় করা তিনি রাতের অর্ধাংশ ঘুমাতেন রাতের এক অংশ সালাতে দাঁড়াতেন আর বাকি ষষ্ঠাংশ আবার ঘুমাতেন